الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوتل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من ياد الله فلا مزل له ومن يزلله فلا هادي لأب وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لأب ওলা জিদ লহু ওলা নিদ ওলা হদ্দ লু ওলা হদল ওই নদী না হাবি বতবি বতবিবার আউল না ওহাম্মদ আবুহু ওর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 أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت موزع للناس للذي ببكة مباركا وهدى للعالمين آمنت بالله صدق الله مولانا العظيم وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمِ وَنَحْنُ عَلَى ذَلِكَ لَمِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ اللهم صلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ كما صلى الله تعالى سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انته حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى ال سيدنا محمد. كما بارك الله سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم কোরআন কারিমের মগনীত আয়াত থেকে একটি আয়াত করেছি নির্ধারিত সময়ের ভিতরে আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছে গর্বা তৌফিক ইল্লা বিল্লাহ সুবাহান গলা ইলানা ইা ইন্নকান্তলা আলিমুল হাকিম রব্বি জুসরি রসির আল্লাহ রবামীন এই পৃথিবী সৃষ্টি করার আগে একটি মুক্তা সৃষ্টি করেছেন মুক্তা মুক্তা থেকে ফানি বের হওয়ার আদেশ দিলেন আদেশের সাথে সাথেই মুক্তা থেকে ফানি বের হওয়া শুরু করেছে আরম্ভ করেছে বের হতে হতে বাণী বিশাল আকার ধারণ করে আকৃতি ধারণ করে যার আয়তন হয় প্রায় ২০ কুঠি বর্গ মাইল খুব লক্ষ্য করে আলোচনাটা শোনার চেষ্টা করবেন আল্লাহ প্রথমে একটি মুক্তা সৃষ্টি করেছেন মুক্তা মুক্তাতে আমরা অনেকে নাম শুনেছি হয়তো বা কেউ চোখে দেখি নাই মুক্তা থেকে ফানি বের হওয়ার আদেশ করলেন আদেশের সাথে সাথেই মুক্তা থেকে ফানি বের হওয়া শুরু করল শুরু করতে করতে ফানি বিশাল আকার ধারণ করে যার আয়তন হয় প্রায় বিশ কুটি বর্গ মাইল আমাদের এই পৃথিবীর আয়তন হচ্ছে বিশ কুটি বর্গ মাইল অনেকে হয়তো এখানে প্রশ্ন করতে পারেন যে হুজুর মুক্তা থেকে ফানি বের হওয়া এটা যুক্তি যুক্তিসঙ্গত নয় মুক্তা হয় সাধারণত ছোট ক্ষুদ্র আর এই মুক্তা থেকে ফানি বের হলে কতটুকুই না বের হবে আমার আর আপনার দৃষ্টিতে যদিও বিষয়টা অযৌক্তিক বোঝা যাচ্ছে কিন্তু বিষয়টা কিন্তু সত্য বাস্তব দুনিয়াতে এমন হাজারো জিনিস রয়েছে যেগুলো আমার আর আপনার দৃষ্টিতে অযৌক্তিক বুঝে আসে না মেনে নিতে কষ্ট হয় তারপরেও কিন্তু ওই জিনিসগুলো বাস্তব সত্য যেমন ধরুন উনিশশো সালের ঘটনা হজরত আলী রজিয়াল্লাহ খেলাফত আমলে ইরাকে জঙ্গে সিফিন সংঘটিত হয়েছিল তারপরে জঙ্গে জামাল জঙ্গে সিফিনে শাহাদ দরম করেছে এমন দুইজন সাহাবি ইরাকের যেই এলাকাতে ওদেরকে দাফন করা হয়েছে ওই এলাকার বাসিন্দাদেরকে স্বপ্নে দেখাচ্ছে বারাবারে যে আমাদেরকে তোমরা স্থানান্তরিত করে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাও গ্রাম্য মানুষ এমন স্বপ্ন দেখে হতবম্ব হয়ে গেল যে কি দেখতেছি যে সাবায়করাম আমাদেরকে স্বপ্নে দেখাচ্ছে যে ওদেরকে ওই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ওরা এই বিষয়টি ওলামাইকরামের কাছে এসে বলেছেন যে হুজুর আমরা স্বপ্নে দেখছি যে জঙ্গে সিপিনে হজরত আলী রাজি তালুর সাদান্তরণ করেছে এমন দুইজন সাহাবি আমাদেরকে বারে বারে স্বপ্নে দেখাচ্ছে ওদেরকে অন্য জায়গায় নিয়ে দাফন করার জন্য তখন ছিল হজের মহসম ওলামা একরাম বলেছেন ঠিক আছে আমরা হজ কার্য শেষ করে বাড়িতে যখন ফিরব তখন এই কাজে আমরা অংশগ্রহণ করব সকলেই হজ থেকে ফিরে এসে যে জায়গায় ওই দুইজন সাহাবির কবর ইরাকের বাসিন্দারা ওলাম আইক্রাম সহ ওদেরকে ওই কবরগুলো খনন করেছে দরিয়া থেকে পানির ফেলান এদের কবরে জারি হয়ে গিয়েছে যার কারণে কবরে পানি ভর্তি হয়ে গেছে কোথায় আলী জেলা দালানোর শাসন আমলে এই সাহাবিগুলো ইন্তেকাল করেছেন শাহাবাত গরণ করেছেন আর উনিশশো আটান্ন সালে স্বপ্নটি দেখার পর যখন কবর খনন করা হয়েছে কান নাহ দুফিনা লিয়াও। মনে হয় যেন ওদেরকে আজকেই দাফন করা হয়েছে এমন তন তাজা তুরু যা দেহ দবদবে সাদা তাদের কাফনে কাফর গত শত শত বছর ও দিবাহিত হয়েছে তা আমাদের যুক্তি তো আসে একটা মানুষকে দাফন করলে মাটিয়ে তার দেহ খেয়ে ফেলে এটা হচ্ছে আমাদের যুক্তি কিন্তু আমাদের যুক্তির বাইরে অনেক ঘটনা ঘটে যেমন এই ঘটনা আমাদের যুক্তি দি বুঝে আছে না এত হাজার বছর আগে ওদেরকে কবর দিয়েছে কিন্তু লাশগুলো এখনো অক্ষত মনে হয় যেন ওদেরকে আজকে দাপন করা হয়েছে এক যুদ্ধে হুজুর ফল আলহিম তিনশো তো সাহাবিকে নিয়ে গিয়েছিলেন হঠাৎ করে সাহাবাইকরামের পানি শেষ হয়ে গিয়েছে পানি নেই ওদের বান্ডে পাত্রে আর কোনো পানি নেই সাহাবাইকরাম মণবীর কাছে বলেছেন হুজুর আমাদের তো ফান করার গোসল করার জন্য অথবা জানোয়ারদেরকে ফান করার জন্য পানি শেষ যে পানি এনেছি আমরা পানি শেষ এখন আমাদেরকে কি করতে হবে হুজুরফাক সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবাইকরামকে বলেছেন তোমাদের ভান্ডগুলো ঝেড়ে পানের পাত্রগুলো ঝেড়ে একটু পানি এক জায়গায় একত্রিত করো তখন শাহাবাইকরাম ভান্ডুগুলো ঝেড়ে কিছু পানি সামান্য পানি এক জায়গায় এনে দেওয়ার পর আল্লাহর নবী নিজ মোবারক আঙ্গুল ওই পানিতে রাখার সাথে সাথে আল্লাহর নবীর আঙ্গুল থেকে এমন পাবে পানি বের হওয়া শুরু হয়েছে তিনশো তো পান করেছেন এবং ওদের জানোয়ারদেরকে পানি পান করাইছেন এবং যে ভান্ডগুলো ছিল ওই ভান্ডগুলো ফানি তারা ভর্তি করেছে। তো আঙুল থেকে পানি বের হওয়া এটা তো যুক্তিসঙ্গত নয় যুক্তি বুঝে আসা না কিন্তু ঘটনা তো কি সত্য ঠিক তেমনিভাবে ভাবে আল্লাহ রবুল আলমিন মুক্তা সৃষ্টি করেছেন মুক্তা থেকে ফানি বের হওয়ার আদেশ দিলেন পানি বের হওয়া শুরু হয়ে গেল যদিও আমাদের যুক্তি বুঝে আসে না এত বিশাল ও বিরাট পরিমাণ হয় পানি যার যার আয়তন হয় ২০ কুটি বর্গ মাইল পানির বৈশিষ্ট্য পানির উপর যখন বাতাস বয়ে চলে তখন পানির নানা ছাড়া করে এবং পানির বুকের তরঙ্গ বয়ে চলে পানি যত বিরাট বিশাল আঁকা বিস্তৃত হবে তরঙ্গ তত বড় হয় যেমন ধরুন আমাদের এই ফুকুরের যে ঢেউ এই ঢেউগুলো বড় নাকি বড় বড় সাগরের যে ঢেউগুলো ঢেউগুলো বড় কিন্তু ওখানে পানি বিশাল এলাকা নিয়ে বিস্তৃত তো মুক্তা থেকে যে পানি বের হয়েছে এটা আয়তন তো হচ্ছে বিশ কুটি বর্গমায় কি পরিমাণ পানি বাতাস বই চলছে পানি নাড়া চাড়া করছে পানির উপর তরঙ্গ বই চলছে এক তরঙ্গ কত বড় থেকে বড় পানিগুলো এভাবে ঘুরতেছে ঘুরতেছে কোথাও ধাক্কা খায় না ঘুরতেছে এভাবে আল্লাহ রব্বুল আলমিন এই বিশ কুটি বর্গমালা আয়তনের আয়তন নিয়ে বিস্তৃত পানির বিশেষ এক জায়গায় একটি দৃষ্টি দিলেন তাজাল্লি দিলেন নজর দিলেন নজর দেওয়ার সাথে সাথে যে জায়গায় আল্লাহর দৃষ্টিটি পড়েছে ওই জায়গায় চতুর্দিক থেকে পানি এসে দাটকা খাওয়া শুরু করছে কথা বুঝছেন আপনারা যেখানে আল্লাহের কি পড়ছে নজর পড়েছে পড়েছে ওই জায়গায় পানিগুলো এসে ধাক্কা খেতে লাগে আর পানি যখন কিছুর সাথে ধাক্কা খায় তখন পানির থেকে বুধবুথ আর পেনা সৃষ্টি হয় প্যানা দেখেন আমাদের দেশে যখন বৃষ্টি হয় বৃষ্টির পানিগুলো যখন রাস্তাঘাট থেকে জমিনে নামে যেই পথ দিয়ে জমিনে নামে দেখবেন জমিনের ওই জায়গায় কিছু বুদ্বুত এবং ফেনা জমে থাকে আল্লাহর যেই জায়গায় আল্লাহর বৃষ্টি পড়েছে ওই জায়গায় পানিগুলো যখন ধাক্কা খেতে লাগলো চতুর্দিক থেকে তখন ওখানে বুদবুত এবং ফেনা সৃষ্টি হতে লাগছিল ফেনাগুলো প্রথমে সাদা সাদা সাদা বাপ থাকে আস্তে আস্তে এগুলো লালসে লালসে হয় এবং গাড়া গড়া হয়ে যায় ধাক্কা খেতে খেতে ফেনা জমতে জমতে বুধবুত জমতে জমতে এটা আকাশ চুম্বি পাহাড়ের মতো ধারণ করে ফেনা আল্লাহ রব্বুল আলমিন এই ফেনাগুলোকে পিঠার মতো বেলে ওই বিশাল এলাকায় নিয়ে যে বিস্তৃত পানি পানির উপর বিছাই দিলেন এটাই হচ্ছে পৃথিবীর মাটি এটাই হচ্ছে কি মাটিটাকে যখন এভাবে ফানির উপর পিঠের মতো বেলে আল্লাপাক বিছিয়ে দিলেন ফেরিস্তাদের মাধ্যমে তখন ফানির উপর দেখবেন কোন পাতল জিনিস থেকে এটা নাড়া ছাড়া করে ওই যে প্যানা গুলোকে আল্লাপাকানের উপর বেলে বিছিয়ে দিলেন এটা নাড়া ছাড়া খেতে লাগলো তখন আল্লাহপাক পাহাড় সৃষ্টি করে তার নাড়া ছাড়া বন্ধ করে দিয়েছে ওটা স্থির হয়ে গিয়েছে তাহলে মানব সৃষ্টির দুই বছর আগে আল্লাপাক জমিন সৃষ্টি করেছেন যেটা পানির উপর বেলে বিছিয়ে দিয়েছেন এটাই জমে মানব সৃষ্টির দুই বছর আগে আল্লাহ ওদের থাকার জায়গা সৃষ্টি করেছেন আর আমরা সৃষ্টি হওয়ার পরে বলি আমরা খাবো থেকে থাকবো কোথায় আল্লাহ তো তোমার সৃষ্টির দুই বছর আগেই আদম আলাইসালামের সালামের দুই হাজার বছর আগেই জমিনের ব্যবস্থা করে ফেলেছে এভাবে এই জমিনটাকে বিছিয়ে দেওয়ার পর এরই মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কিছু ফেরেস্টাকে পাঠিয়েছেন জমিনের চামড়া তুলে নিয়ে আসার জন্য কয়েকজন ফেরেস্টা আসলো জমিনের চামড়া তুলে নিতে কিন্তু ওরা জমিনের চামড়া তুলে নিতে পারে নাই পরিশেষে আল্লাহ রব্বুল আলামিন হজরত আজরাইল আলাহ সালাদুসালামকে পাঠিয়েছেন জমিনের চামড়া তুলে নিয়ে আসার জন্য আজরাইল তো এমন এক লোক এই বেটা কাহার কথা শুনে না শুনে কিনা বলেন যান কবস জন্য আসে পরিবার পরিজন স্ত্রী কত কান্নাকাটি করে শুনিনি শুনে না অন্যান্য ফেরেস্ট তারা যখন জমিনের চামড়া তুলে নেওয়ার জন্য এসেছে সর্বপ্রথম ওরা জমিনের থেকে অনুমতি চেয়েছে যে হে জমিন আল্লাহ তোমার চামড়া তুলে নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে তুমি কি দিবে তখন জমিন অস্বীকৃতি প্রদান করেছে দেয় নাই আর আজরাইলাই সালাম জমিনের কাছে এসে অনুমতি চান নেই বরং পাওয়া আল্লাহ জমিনে এসে এভাবে থাবা দিল জমিনের উপর থাবা দেওয়ার সাথে সাথে পুরো জমিনের চামড়া হজরতির দেখবেন ছোট বাচ্চা পাঁচ ছয় মাসের বাচ্চা যখন তাকে মাথা চেঁচে দেওয়া হয় ফলক করে দেওয়া হয় আপনি ওর মাথার উপর এভাবে হাত দিয়ে এভাবে একটা টান দিবেন দেখবেন ওর মাথার চামড়া আপনার হাতের ভিতরে চলে আসে আজরা কত বড় দেহের অধিকারী যিনি এভাবে বিশ কুড়ি বর্গমাল আয়তনের মাটির উপর এভাবে থাবা দিয়েছে থাবা দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো মাটির চামড়া তিনি হাতের ভিতরে চলে আসছে আজরাইল কত বড়ওয়ালা গিয়ে প্রশ্ন কর হুসুর ডান কবচ কর্মওয়ালা ফেরিসটাকে আজরাইল বলা হয় জি আজরাইল বলা হয় আজরা কজন একজন কষ্ট করে ওষুধ একটা মানুষ এখন বাঁচতেছে একটা পাঁচ মিনিট দুপুর একটা পাঁচ মিনিটে একজন লোক নোয়াখালীতে মারা গেল ঠিক দুপুর একটা বাজে পাঁচ মিনিটে একটা লোক ঢাকাতে মারা গেল ঠিক দুপুর একটা বাজে পাঁচ মিনিটে একটা লোক আমেরিকায় মারা গেল ঠিক এই টাইমে একটা লোক জাপান মারা গেল একটা লোক অস্ট্রেলিয়া মারা গেল আপনারা বলেন গান কবস্কারি ফিরেছে একজন তো একজন লোক অ্যাট এ টাইমে এভাবে বিভিন্ন রাষ্ট্রের মানুষগুলোর জান কিভাবে কবচ করে এই বেড়া তো মনে হয় দৌড়তে দৌড়তে হয়ে যায় একবার নোয়াখালী একবার ঢাকা একবার জাপান কি কর আপনাদের কি ধারণা আজরাইল দৌড়ে কিনা হাজরাইল দৌড়ে না তাপসির এফনি কাশির মধ্যে একটি হাদি শিখেছেন আল্লাহনি কাশির রহমতুল্লাহ আলাই যে বিশ কোটি বর্গ মালায়েতমার পৃথিবী হজরত আজরাইল আলাই সালাদুসালামের সামনে একটি বাতের প্লেটের মতো আমাদের দেশে যখন বিয়ের অনুষ্ঠান হয় তখন দুলার সামনে ব্যক্তিক্রম ধর্মী একটি ট্রে একটি বড় প্লেট এনে দেওয়া হয় ওই প্লেটের মধ্যে বিভিন্ন ধরনের উন্নত খাবারের পরিবেশন থাকে মুরগির রোস থাকে ডিম থাকে মাছ বাজা থাকে করুমা থাকে এই দুলা সামনে যখন প্লেটটা এনে দেওয়া হয় দুলা মেয়া যদি ইচ্ছে করে যে আমি এখন মাছ খাবো মাছ বাজা খাবো তাহলে দুলা মেয়াকে অন্তত এক মাইল দৌড়তে হবে নাকি হাত দিলেই হাতের মুটের ভিতরে দুলা যদি ইচ্ছে করে আমি এখন মুরগি বাজা খাবো তাহলে ফোয়া মাইল দুলা মেয়াকে হাঁটতে হবে নাকি হাত দিলেই হাতের মুটের ভিতরে চলে আসে তাহলে প্লেটের তুলনায় দুলা মেয়ার হাত পড় এজন্য দুলে এক নিজ জায়গায় বসেই এখান থেকে মুরগি নেয় এখান থেকে খাসি নেয় ওখান থেকে রোস নেয় এখান থেকে সালাদ নেয় এক জায়গায় বসে সবগুলো নিতে পারে তো সিরেফ এই মধ্যে আছে ফুরে ফিতিবি আজরাষ্টের সামনে ওই দুলে মেয়ের সামনে যেমনি ভাবে তার বাতের প্লেট ফুরে ফিতিবি আজরায়েলের সামনে বাতের প্লেটের মতো আজরাইল যদি ইচ্ছে করে নোয়াখালীর অমুকের যান কবচ করবো আপনার জায়গা থেকে বসে এভাবে নিয়ে নেয় যদি মনে করো ওই আমেরিকার অমুকের যান কবচ করবো আমেরিকায় যাওয়া লাগে না ওই জায়গা থেকে বসেই কি তার যানজিৎ নিয়ে নেয় এট এ টাইম এই জন্য এতগুলো যান সে কবচ করতে সক্ষম হয় আন্দাজা করুন আজরাইল কত বড় সালাম কে যখন আল্লাহাক পাঠিয়েছেন জমিনের চামড়া তুলিনি আসার জন্য জমিনের কান্নাকাটি হাই হুদ্দেশ আজরা শুনে নাই এভাবে থাবা মারল পুরের জমিনের হাত চামড়া আজরাইলের হাতের ভিতরে চলে আসছে আজরা এই মাঠে নিয়ে আল্লাহর সামনে দিলেন আল্লাহ নিয়ে এসেছি অন্যান্য ফেরেস্তারা যেটা বাড়ে নাই আমার শক্তি সম্ভব হয়েছে আমি নিয়ে আসতে আর এই জমিনের চামড়া দিয়েই আল্লাহ রব্দুল আলমিন সতম মানব হজরত আদম আলাইসাল্লাকে সৃষ্টি করেছেন আরবি আদিমুন মানে চামড়া আদিমুন শব্দের আবেদানি গ্রস্ত হচ্ছে চামড়া যেহেতু আদম আলাইকে জমিনের চামড়া দিয়ে সৃষ্টি করেছেন এই জন্য জমিনকে আদম বলা হয় আদিমুন থেকে আদম জমিনের চামড়া থেকে আদমকে সৃষ্টি করেছেন বিদায় আদমকে আদম বলা হয় আর যে কোনো বস্তুর স্বাদ থাকে তার চামড়ার সাথে আপনাদের কাছে আলোচনাটি বোঝা যাচ্ছে মানে অস্পষ্ট অস্পষ্ট লাগতেছে আপনাদের কাছে ইনশাল্লাহ বুঝবেন আমি একটা ভূমিকা সাজাই দিচ্ছি একটা বিষয় বলার জন্য আমাদের সৃষ্টির মূল উৎস থেকে এই কথাটা আমি আপনাদেরকে বলবো এখন যে কোনো বস্তুর স্বাদ থাকে তার চামড়ার সাথে যেমন ধরুন আম যত টকেই হোক না কেন চামড়াটাকে যখন চিলবেন চিলার সাথে সাথে চামড়ার সাথে আমের যে অংশটুকু লেগে থাকে ওই অংশটি অত্যন্ত সুস্বাদু হয় আম ভিতরে যত টক হোক না কেন যে কোনো বস্তুর স্বাদ থাকে তার চামড়ার সাথে এই যে বড় বড় লিচু যখন চামড়াটা খুলবেন দেখবেন চামড়ার সাথে যে পানিগুলো লেগে থাকে এটা অত্যন্ত মিষ্টি হয় যে কোনো বস্তুর স্বাদ থাকে তার চামড়ার সাথে আদম আলাই সালুয়াসালামকে ফৃতিবীর চামড়া দিয়ে সৃষ্টি করেছেন ফৃথিবীর চামড়া দিয়ে সৃষ্টি করেছেন এই পৃথিবীর চামড়া এটাও কত সাদের বস্তু এই সাদের বস্তু দিয়ে আদম সৃষ্টি করেছে নাহলে আমদা করুন আদমাল কত সাদের বস্তু অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর পৃথিবীর চামড়ারের ভিতরে আবার স্বাদ কীতে পৃথিবীতে সব মাটি না মাটি আবার স্বাদ হয় কিভাবে আসলে মাটিও সাদের বস্তু হাদিসের মধ্যে আছে হুজুর পাক সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন জান্নাতিরে যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতিদেরকে সর্বপ্রথম যেই জিনিসটি দিয়ে আপ্যায়ন করবে সেটা হচ্ছে এই পুরা পৃথিবীর মাটি দ্বারা আল্লাহ একটি রুটি বানাবেন ওই রুটিটা দিয়েই জান্নাতিদেরকে প্রথম মেমানদারি করবে বোঝা গেল মাটি এটা স্বাদের বস্তু যদি স্বাদের বস্তু না হতো তাহলে আল্লাহ পাক মাটি দিয়ে জান্নাতিদের জন্য কখনো রুটি বানাই না মাটি অত্যন্ত স্বাদের বস্তু আমরা আঙ্গুর খাই আঙ্গুর সৃষ্টি হয় আঙ্গুর গাছ এটা হয় মাটির মধ্যে আঙ্গুর কত স্বাদ এই আঙ্গুর আসে মাটি থেকে তাইলে মাটি কত স্বাদ আমরা কাটাল খাচ্ছি কাটাল কত সাদের বস্তু কাঁঠাল গাছ কই হয় মাটিতে হয় নাকি পানিতে হয় তাহলে কাঁঠালে যদি এমন স্বাদ হয় কাঁঠাল যদি মাটির থেকে হয়ে থাকে মাটি কত সাদের বস্তু আমরা তরমুজ খাই তরমুজ হয় মাটিতে তরমুজ কত সাদের বস্তু তাইলে মাটি কত সাদের বস্তু তা আদম সালামকে পৃথিবীর চামড়া দিয়ে সৃষ্টি করেছেন পৃথিবীর চামড়া কত সাদের বস্তু আর ওই সাদের বস্তু দিয়ে আল্লাহ যে আদম সৃষ্টি করেছেন এই আদম কত সাদের বস্তু আন্দাজা করি দেখেন আর সে আদমেরই সন্তান আমরা তাহলে আমাদের দাম কত বেশি অনেকে বলে আমাদের পূর্বপুরুষ এরা ছিল বানর আমাদের পূর্বপুরুষ ছিল কি অনেকেই বলে অনেক বৈজ্ঞানিকের থিওরি না আমাদের পূর্বপুরুষ হয়তো আদমাল সালাম তিনি কোনো বানর ছিলেন না তিনি স্বাদের বস্তু ছিলেন সুম্মা আরাজাহুম এ আয়াতের তাফিরে তফসিরে রুহুল বয়ানের মধ্যে লিখেছেন হজরত আদম আলাই সালাতাম সাত লক্ষ ভাষার মহাপন্ডিত ছিলেন সাত লক্ষ ভাষার মহাপণ্ডিত ছিলেন আমাদের দেশে যদি কোনো মানুষ দুই চারটি বাসায় পারদর্শী হয়ে থাকে তাহলে তার নামের আগে কত টাইটেল কত লক ঠিক আছে কিনা কন টাইটেল লাগে তার তিন লাইন এরপরে আসে তার নাম আর যে আদম সাত লক্ষ বাসার মহাপন্ডিত ছিল ওনার নামের আগে দিয়ে আসেনি কোন লকব হজরত মাওলানা মু হজরত মাওলানা আদম আলাইসালাম এবার কেউ কোশেন কোন দিন নাম কি শুধু আদম সাত লক্ষ বাসার মহাপণ্ডিত ছিল আদম বর্তমান সারা পৃথিবীতে সাড়ে তেরো হাজার বাসায় কথা চলছে সাড়ে তেরো হাজার বাসায় এক বাসা পুরাতন হয় এটা বিদায় নেয় আরো একটি বাসার আবিষ্কার ঘটে হাদিসের মধ্যে আছে ও তফসিলের কিতাবের ভিতরে আছে কেয়ামত পর্যন্ত আদম আলাইসাল্লামের সমস্ত মত এ সাত লক্ষ বাসায় কথা বলে যাবে। তারপরে হবে কেয়ামত বর্তমানে কাজার বাসা চলছে সাড়ে তেরো হাজার বাসা যখন সাড়ে সাত লক্ষ বাসা শেষ হবে তখন যে হবে কেয়ামত যাই হোক আমার ভাইরা আমার আর আপনার সৃষ্টি আমাদের মাথা পিতা থেকে কদার সিরিয়ালগুলো স্মরণ রাখবেন আমার আর আপনার সৃষ্টি আমাদের মাতা পিতা থেকে আমাদের মাতা পিতা ওদের মাতা পিতা থেকে এভাবে যেতে যেতে আদম পর্যন্ত যায় আর আদম আলেসাল্লাম সৃষ্টি হয়েছেন থেকে মাটির চামড়া থেকে জমিনের চামড়া থেকে জমিনের চামড়া এটাকে আনা হয়েছে জমিন থেকে আর জমিন সৃষ্টি হয়েছে ওই বুধবুতার ফেনা থেকে আর বুদবুতের ফেনা সৃষ্টি হয়েছে আল্লাহর তাজাল্লি থেকে আল্লাহর দৃষ্টি যেখানে পড়েছে ওখান থেকে বুদ্বুত সৃষ্টি হয়েছে বোঝা গেল আমাদের সৃষ্টি মূল উৎস ওই আল্লাহর তাজাল্লি আল্লাহর যেখানে দৃষ্টি পড়েছে ওইটাই আমাদের মূল ওইটাই হলো আমাদের কি সৃষ্টির মূল উৎস তাহলে ওই টাকার দাম কত বেশি ওই জায়গাটা আমাদের জন্য সকলের জন্য চীনের দরকার আছে কি নাই যদি আমরা কোন জায়গায় আল্লাহর দৃষ্টি পড়েছে যে জায়গাটা আমাদের সৃষ্টির মূল উৎস যে জায়গাটা আমাদের মূল যদি ওই জায়গার খোঁজটা আমরা নিয়ে নিতে পারি তাহলে ওই জায়গার সাথে আমরা সম্পর্ক রেখে আমরা আমাদেরকে আরো দাবি করতে পারবো ওই জায়গায় কোন জায়গা যে জায়গা আমাদের সৃষ্টির মূল উৎস আমাদের মূল আল্লাহর তাজাল্লিগা আল্লাহ পাকেটা জেনে দেওয়ার লক্ষ্যে বলেছেন লাল্লা জি বিবাকা মোবারকাল ফৃথিবীর সর্বপ্রথম ঘর উজিয়ালাস যে ঘরকে রাখা হয়েছে ওলাম একরাম আছেন আপনারা বুঝবেন আল্লাহ এখানে বুনিয়াল নাস বলেন নাই কি বলেছেন উজিয়াল ইন্নাস এটারও অনেক রহস্য আছে পৃথিবীর সর্বপ্রথম ঘর যে ঘরকে রাখা হয়েছে কোথায় বাক্কাটা বা নামক স্থানে মক্কার আসল নাম বা মক্কার আসল নাম বাচ্চা কোরআনের শব্দ এটা মক্কাকে বাগ্ বলা হয় বাক্কা কু আয় মা যত বড় দাম্বিক যত বড় শক্তিশালী প্রভাবশালী লোক মক্কা মদিনায় যায় না কেন তার ঘাঁটা যেন ভেঙে যায় মাথা যেন নবীর দরবারে কি নিচু হয়ে যায় এই জন্য মক্কাকে বাগ্কা বলা হয় আমার ভাইরা আমাদের সৃষ্টির মূল উৎস কোন জায়গা ওই জায়গা জানিয়ে দেওয়ার লক্ষ্যে আল্লাহাক ফেরেশ তাদের মাধ্যমে ওই জায়গাতে একটি ঘর নির্মাণ করেছেন যেটাকে বলা হয় কাবা শরীফ যেটাকে বলা হয় কি তাহলে কাবা শরীফ এটাই হচ্ছে আমাদের সৃষ্টির মূল উৎস বলেন কাবা শরীফটাই আমাদের কি সৃষ্টির মূল উৎস সুতরাং যেটা আমাদের সৃষ্টির মূল উৎস ওই জায়গাকে কখনো আমরা ভুলতে পারি না যে জায়গা আমাদের মূল ওই জায়গাকে কখনো আমরা ভুলতে পারি না এই জন্য আমরা চেহারাটাকে ওই দিকে ফিরে কি পড়ে নামাজ আপনারা চুম্বুক দেখবেন এক প্রকার চুম্বুক আছে শলাকা চুম্বক শলাকা চুম্বকের মাঝখানে রশি বেঁধে যদি আপনি এভাবে লটকায়া ধরেন দেখবেন ওই চুম্বুকের মাথাটি লগে লগ উত্তর দিকে ফিরে যায় আপনি যদি তার মুখটাকে ঠেলে পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে করে দেন তারপরেও তার মুক্তি আবার কোন দিকেই বেড়ে যাবে দেখেন নাই চুম্বুকের কাঁটা দেখেন নাই উত্তর দিকে বেড়ে যায় তার কারণ কি তার কারণ হচ্ছে চুম্বকের পাহাড় পৃথিবীর উত্তর মেরে অবস্থিত মানুষ ওই চুম্বকের পাহাড় থেকে চুম্বুককে কেটে কেটে অনেক দূরে নিয়ে এসেছে তাই চুম্বক যেন নীরবে ফরিয়াদ করতেছে ও আমার চুম্বকের পাহাড় ओर मूल ओ हमार उत्साम तो तुम संगे जाले केटे अनेक दूरे नहीं तुम्हें भूलते पर यह जत दूरे आसिना क्या तुम्हें स्मरण कर लक्ष्य हमें चेहरा तुम दिखे फिर रखी ठीक तेमी भा जगत मानुष नीरव जान फरियाद करते का शरीफ तुम्हें हमारे मूल उत्स तुम्हें मूल তুমি হলার কাজার লিগা মনে চায় সব সময় তোমার কাছে পড়ে থাকতে কিন্তু টাকা করে না থাকার কারণে সময় না থাকার কারণে তোমার কাছে যেতে পারি না এই জন্য পৃথিবীর যত দূরেই থাকি না কেন দৈনিক পাঁচবার তোমার দিকে ফিরিয়া আমার মাও লাগে চেষ্টা করি যত দূরেই থাকি না কেন কিন্তু তুমি যেহেতু আমার সৃষ্টির মূল উৎস তুমি আমার মূল এই তোমাকে বলতে পারি না পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন দৈনিক কমপক্ষে পাঁচবার তোমার দিকে ফিরিয়া আমি আমার মাওলাকে কি করি এখানে আবার একটা প্রশ্ন জাগিতে পারে আমরা যে গড়টির দিকে ফিরে নামাজ পড়ি যেটাকে কাবাসরিক বলা হয় এটা ফাথরের নির্মিত ফাথর দ্বারা এই গড়টি নির্মিত আমাদের দেশে আমাদের পাশের কিছু হিন্দু ভাই আমাদেরকে প্রশ্ন করে যে মুসলমানদেরকে প্রশ্ন করে যা আপনারা একটি পাথরের নির্মিত ফাথরের তারাই তৈরি কিন্তু একটা ঘরের দিকে ফিরে আবাদত করেন আমরাও তো এভাবে পাথরের তৈরি মূর্তির দিকে ফিরে আবাদত করি মূর্তিকে পূজা করি আপনাদের ঘর যেমনি ভাবে পাথরের আমাদের মূর্তি তা তো কি কথা বোঝেন না আপনারা বরং আপনাদের ঘরের কোনো আকৃতি নাই আমাদের মূর্তির একটা চেহারা আছে মানুষের একটা রূপ আছে না তাই তাহলে আপনারা ওই পাথরের তৈরি কিন্তু ঘরেরটাকে পূজা করলে আপনারা মুশ্রিক হন না আপনাদের এটা সেরেক হয় না আর আমরাও তো ফাথরের তৈরি একটি মূর্তির পূজা করি এই আমরা মুশ্রিক হব কেন আর আমাদের এই কাজটি হবে কেন প্রশ্ন করে আমাদেরকে আপনারাও ফাথরের তৈরি ঘরের পূজা করেন আমরাও ফাতরের তৈরি একটি বস্তুর পূজা করি তো আমরা আর আপনারা তো একই সমান কিন্তু আপনারা আমাদেরকে মুশ্রিক বলেন আপনাদেরকে মুসলমান বলেন আপনারাও তো এই দৃষ্টিকোণ থেকে মুশ্রিক হওয়া দরকার আসল আমরা এই গড়কে সেইটা করি না বলেন আমরা এই কাবাকে সেইটা করি না বরংশ আল্লাহর তাজাল্লিকে আমরা সেইটা করি এই গড়ের উপর আল্লাহর কুদ্রতি নজর পড়েছে এই গড় যে জায়গায় অবস্থিত ওই জায়গায় আল্লাহর তাজাল্লি পড়েছে আমরা আল্লাহর তাজাল্লিকে কি করি হাকিম আলহাম্মদ কারি তেপস হাকিমুল ইসলাম কারি তৈবসাব রহমতুল্লাহ আলায় তিনি লেখেছেন আল্লাহর তাজাল্লি শুধু এই কাবা শরীফে নয় বরংশ আল্লাহর এই তাজাল্লি जल्ल सिलसी दा महल्ला सारा पर्त आर मेबार् आल्ला रहमतार की तीर्ण हे एट आल्लर तजल्लिग घर के करीनाल्लाहर तजल्लिखे की करी যদি আমরা ঘরটাকেই সেটা করতাম তাহলে আমরা যখন বিমান উঠি বিমান সমতল ভূমি থেকে সাধারণত পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মিটার উপরে যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার উপরে বিমান চলে যায় তো বিমানে যদি নামাজের সময় হয় নামাজ পড়তে হয় বিমান উঠলে নামাজ মাপ নাই মাপ আছে বিমান উঠলেও নামাজ পড়তে হয় এবং চল্লিশ হাজার মিটার উপরে চলে গেছেন সমতল ভূমি থেকে এখন আপনাকে পশ্চিম চিহ্নিত করে নামাজ পড়তে হবে আপনারাই বলুন চল্লিশ হাজার মিটার উপরে চলে গেছেন ওই চল্লিশ হাজার মিটার উপর বরাবর সামনে কি আছে না অনেক কথা বলেন না কেন তাহলে কোন দিকে ফিরে ও যদিও ঘরটা নাই কিন্তু আল্লাহ তাজাল্লি তো সেখানে আল্লাহর তাজাল্লি আসছে মো থেকে তাড়াতাড়ি সারা পর্যন্ত ঠিক যদি কোনো মানুষ সমুদ্রের তলায় যায় আর সেইখানে গিয়ে নামাজের সময় হয় তাকে নামাজ পড়তে হয় আর সমুদ্রের তলা বর আবার ওই দিকে তো ইয়ার না ঘরটা গরটা তো আরো অনেক উপরে আপনি কাকে সেটা করেন ওই আল্লাহর তাজাল্লিকে যেহেতু আল্লাহর তাজাল্লির সিলসিলার দ্বারা আর সে মহাল্লা থেকে তাহাতা ছাড়া পর্যন্ত হবে আবার তাহাতা ছাড়া গিয়ে অনেকে প্রশ্ন করতে পারেন যেহেতু তাহাতা ছাড়া তাহাতা ছাড়া অনেকেই বলে এটা আবার কি তাহাত মানে নিচে সারা শব্দের অর্থ হচ্ছে কাদো মাটি কাদো মাটি আপনি এই জমিনটার যত নিচে যাবেন তত কাদো মাটি পাবেন মাটি তত নরম যত নিচে যাবেন তত নরম মাটি পাবেন যত উপরে তত শক্ত যত নিচে তত কি তা সারা আমরা যে জায়গায় অবস্থান করছি আমাদের বরাবর নিচে আমরিকা অবস্থান করছে তো সুতরাং যদি আমাদের নিচে আমরিকা অবস্থান করে থাকে তাহলে আমরিকা যাওয়ার জন্য এত কষ্ট কেন আমরা ঘুরি বিমান উঠতে হয় ঘুরে ঘিরে ওখানে যেতে হয় এই বরাবর একটা গর্ত খনন করে যদি একটা লিফ্ট তৈরি করি দেওয়া হয় তাহলে লিফ্টের মাধ্যমে আমরা সকলেই তো চলে যেতে পারি এত ঘুরে যেতে হয় কেন এটা আমার মুখীর দাবি নয় বৈজ্ঞানিকেরা চেষ্টাও করছেন তারা পৃথিবীর বিভিন্ন স্থানে খনন করেছেন খনন করার পরে ছয় মাইল পর্যন্ত যেতে পারে আর নিচে যেতে পারে না কত মাইল যেতে পারে অত্যাধুনিক মেশিন দ্বারা চেষ্টা করেছেন এমন ছয় মাইল যাওয়ার পরে এমন একটি মজবুত লোহার চাটান পড়ে ফাতর পড়ে যেটাকে কোনো মিশিন দ্বারাই কাটা সম্ভব হয় না ওই লোহার চাটানটাকেই বলা হয় আরবিতে তাহাতা সার কথা বুঝছেন কিনা তাহাতা ছাড়া কোনটার নাম কোন ফলের নাম নাকি না ওই পৃথিবীর তলদেশে ছয় মাইল পরে যে লোহার চাটানটি পড়ে এটাই হচ্ছে তাহাতাস সার মানে কাদো মাটির নিচে লোহার চাটানটি আল্লাহ মুফতি শফি রহমতুল্লাহ আলাই মা দেখুন কোরআানে লিখেছেন সম্ভবত জাহান নাম ওই ফাতরটার কি ভিতরেই হবে সম্ভবত তিনি সম্ভবত উল্লেখ করেছেন বন্ধুরা আমার আমরা আল্লাহর কোন ঘরকে কি করি না সেইটা করি না আল্লাহর যেহেতু চব্বিশ ঘন্টা সেখানে পড়তেছে আমরা সেইটা করতেছি দমটা জাল্লি মি পজু যা সবক মাসে কুল মাসে লুকে বু যাই হোক আমার ভাইরা মনে তো চায় কারবার গিয়ে সবসময় পড়ে থাকতে কি কর মনের আগ্রহ আছে কিনা সকলে কেন যেহেতু ওই কারবারটাই আমাদের সৃষ্টির মূল উৎস শরণ আছে নাকি আলোচনা কারবারটাই হচ্ছে আমাদের সৃষ্টির মূল উৎস ওইটাই আমাদের আসল ওইটা তাজাল মনে তো চায় সবসময় পড়ে থাকতে কিন্তু টাকা পয়সা নাই অর্থ করি নাই এখন কি করতে হবে মনের ব্যথা তো জ্বলতে সেভাবে আয়ো দাসায় রেম সে রে আজে দুর্মিয়া নে কবর বিম্বর দেওয়া মেসলে বুব্রা আলিয়া রব মুজে মনে তো চাই সেখানে পড়ে থাকতে কিন্তু বর্তমানে প্রায় চার লক্ষ টাকা লাগে যেহেতু পারি না কিন্তু মনের আগ্রহ মনের ভিতরে আমাদের তাজাল্লিগা আমাদের সৃষ্টির মূল উৎস আল্লাহর সেই ঘর যে ঘর উপর চব্বিশ ঘন্টা রহমত অবতীর্ণ হচ্ছে মনে তো চাই সব সময় সেখানে পড়ে থাকতে কিন্তু যেতে পারি আমরা পারি না আল্লাহ রবীন্দ্র রহমান রহিম দয়ার সাগর কৃষ্ণর আমার আলোচনা বুঝতেছেন ভাই আল্লাহ পাক দয়ার সাগর আমাদেরকে বঞ্চিত করেন নাই কিভাবে হজরত আদম আলাহ নাবী আলাহ ইসালোসালাম জাননাতে একশো তো তিরিশ বছর ছিলেন তবশ্রী আজিজির মধ্যে আল্লামা। আব্দুল আজিজ মহাদেশ লিখেছেন একশো তিরিশ বছর জান্নাতি ছিলেন আদম এবং হাওয়া আলাই হিমত সাল্লা সালাম জান্নার থেকে যখন আদম সালামকে বের করে দেওয়া হয়েছে আদম আলাহ সাল্লা সাল্লাম জান্নার থেকে আসার সময় খালি হাতে আসেন নাই চারটা জিনিস তিনি জান্নার থেকে নিয়ে আসতেন কয়টা জিনিস চারটা জিনিস এক নাম্বার পোশাক হিসাবে জান্নাতি কিছু গাছের পাতা নিয়ে আসতেন নাম্বার দুই একটি লাঠি নিয়ে আসতেন নাম্বার তিন একটি চুলা চুলা যেহেতু বাত রান্না করতে হবে জান্নাতে তো তৈরি কিন্তু খাবার খেয়েছে কিন্তু দুনিয়াতে তো বাত রান্না করতে হবে একটি চুলা নিয়ে আসছেন নাম্বার চার একটি পাথর একটি কি পাথর জান্নার থেকে নিয়ে আসতেন কথা বুঝছেন কি না আমার কটা জিনিস নিয়ে আসছে। একটা কি পোশাক হিসাবে জান্নার দি গাছের কিছু পাতা নাম্বার দুই একটি লাঠি নাম্বার তিন একটি চুলা নাম্বার চার একটি পাথর এ এতটুকু কথা বুঝছে না তারা বাদে আর বাকি তিনটা পরস্পর একটা ধ্বংস হয়ে যায় আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় যে পাথরটি তিনি জান্নাত থেকে নিয়ে এসেছেন এই ফাথরটি হাত বহাত হজরত ইব্রাহিম আলাহ হাবিজিনা আলাহ সাল্লাতুসালাম হাতে এসে পৌঁছে ওই জান্নাতের ফাথরটি ইব্রাহিম আলাহাম হাতে আসে ইব্রাহিম আলাহ সালাতাম কারবা শরীফের চতুর্থ নির্মাতা আমরা যে কালো গিলপ জড়ানো ঘরটি দেখতে পাচ্ছি এটাকে দশবার নির্মাণ করা হয়েছে দশ বার সর্বপ্রথম নির্মাণ করেছেন বানা বাইটার অফ বিলার মালাইবলা সর্বপ্রথম এই ঘরটি নির্মাণ করেছিলেন পঞ্চাশটি শহীদ অবতীর্ণ হয়েছেনম চতুর্থ নির্মাতা হচ্ছেন হজরত ইব্রাহিম আলাহাদুয়াল্লাম তারপরে কোসাই করাইছে বাবা আস্তে আস্তে বর্তমান যে গড়টা আমরা দেখতে পাচ্ছি এই ঘরটি নির্মাণ করেছিলেন একজন দল শাসক ইতিহাসের ভিতরে যার নাম লেখা হাজনি ইউসুফ নাম কি এই ঘরটি যেটা আমরা দেখতে পাচ্ছি এটা তার শেষ নির্মাতা আছে। রহিম আলাইসালাম বাইদুল্লাহ শরীফ নির্মাণ করার পরে ওই আদম আলাহ সাল্লামের যে জান্নাতি পাথরটি ইব্রাহিম আলাহ হাতে এসেছে ওই ফাথরটি যেহেতু ঘর নির্মাণ করার জন্য ইট ফাতর লাগে ওই ফাথরটি তিনি বাইদুল্লাহ শরীফের এক জায়গায় লাগিয়ে দিয়েছেন লাগিয়ে দেওয়ার পরে ফাতরটা ছিল খুব বড় এটা ষোলো আনা বাইতুল্লার ওয়ালের সাথে ফিট হয়নি একটু বেসাইট বেসাইজ যেন মনে হয় এই যে অংশটি কার্বা শরীফের সাথে ফিট হয়নি ওই অংশটাকে কেটে তিনি আলোক করে ফেলেছেন ফাতর হচ্ছে অংশটা জান্নাদের এক অংশ ছিল কার শরীফে আর এক অংশ কি ভেঙে ফেলছেন ইব্রাহিম আলাইসলাম ভেঙে ফেলার পর এখন এই ফাতরটি কি করবেন তিনি আল্লাহর কাছে পরামর্শ না আল্লাহ এই ফাথরটি জাননাতেও ফেরত দিতে মনে চায় না আবার কোথাও ফেলে দেয় বা কারো কাছে বিক্রি করি এটাও মনে চায় না এখন এই ফাথরটি কি করতাম আল্লাহ আপনি বলেন আল্লাহ বলে ঠিক আছে তুমি পাথরটাকে গুঁড়ো করো গুঁড়ো করে যাবালে আবি কোবাইছে উঠো উঠে এই ফাথরটাকে সারা স্থিতিবীতি ছিটিয়ে দাও যাবালে আবি কোবাইস এটা একটি পাহাড় যেটা সফা পাহাড়ের সাথেই ছিল বর্তমানে হয়তো এটা নেই ওই ছাত্র পাহাড়টাকে কেটে যাবালে আবি কোবাইচ নামে নামি পাহাড়টাকে কেটে এখন সমান করে ফেলা হয়েছে তার কিছু নিশানা বাকি রাখা হয়েছে এই পাহাড়ের আরো কিছু বৈশিষ্ট্য আছে আবি কোবাইচ উঠে আল্লাহর নবী সর্বপ্রতম কোরাইচদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিল নাম্বার দুই এই পাহাড়ে উঠে হজরত হুজুর ফাক সাল্লাহু আলাইসালাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন এবং এই পাহাড়ে উঠেই চাঁদের এই পাহাড়েই সর্বপ্রথম পৃথিবীর মাদ্রাসা দ্বারে আর কামি মাদ্রাসা স্থাপিত এই পাহাড়ের অনেক বৈশিষ্ট্য আল্লাহাক বলেছেন তুমি পাথরটাকে গুঁড়ো করো এবং আবি কোবাইছে উঠে সারা দুনিয়াতে ছিটে দাও ইদ্রেম বললেন আল্লাহ আপনাদের জাবালা আবি কোবাইছে উঠে পাথরের গুঁড়ো গুলোকে সারা দুনিয়াতে ছিটে দেওয়ার জন্য বলেছেন এটা কি আমার পক্ষে সম্ভব আমি যদি পাহাড়ে উঠে এই পাথর গুলোকে দেই বেশির থেকে বেশি এই পাথরের গুঁড়ো গুলো গিয়ে পড়বে সারা দুনিয়াতে কিভাবে যাবে আল্লাহ বলেছেন ওয়ার্ডার করেছে আমি করেছে আমি তুমি দায়িত্ব পূরণ করো দায়িত্ব আদায় করো সারা দুনিয়াতে পৌঁছে দেওয়ার মালিক আমি আল্লাহ ইব্রাহ আল্লাম আল্লাহর নির্দেশ মতে জাবাল আবি কুবাইস উঠে এটাকে ছিটিয়ে দিলেন এভাবে ছিটিয়ে দিলেন মুফাতির খারাপ লেখেছেন তিন আর ছিটানো ফাথরের গুড়ো গুলো এই ফাতরটি কোন ফাতর আপনাদের স্মরণ আছে কোন ফাদে একটা অংশ বলেন এটা কার্বাসুরে একটা কি ছিটে দেওয়ার পরে এই ফাতরের গুড়ো গুলো কোনোটা গিয়ে জঙ্গলে পড়েছে কোনোটা নদীতে পড়েছে কোনটা রাস্তায় পড়েছে বাগানে পড়েছে যে গুঁড়োটি যে জায়গায় পড়েছে কেমতের আগে হইলেও সেখানে একটি মসজিদ নির্মাণ হবে সুতরাং আমরা এখন বলতে পারি যে মসজিদ আমরা নামাজ পড়ার জন্য বসেছি এটা মসজিদ কিনা সবা মসজিদ কিনা তাই ফাথর গুঁড়ো যেখানে পড়েছে সেখানে মসজিদ হবে বুঝে গেল ওই ফাথরের গুঁড়ো একটা আপনাদের এই জায়গায় পড়েছে এই কারণে এখানে একটা মসজিদ কি হয়েছে নির্মিত হয়েছে ঠিক না বেটে আসেন আমার ভাইরা ফাথরটি এক তো জান্নাতের যেহেতু আদম আলাইসলাম আনছে আরো দিক দিয়ে বিবেচনা করলে এটা বাইরের একটা অংশ ঠিক কিনা কর ফ্রটি জান্নাতের একটা অংশ একটা কি অংশ বাপের বাইরের স্মৃতি জাননা বাফের আমাদের স্মৃতিকে মানুষ খুব মূল্যায়ন করে দেখবেন মানুষ অনেক দূরে চলে যায় তারপরেও বাফের বাইরের একটা স্মৃতি তার সঙ্গে করে নিয়ে যায় আমাদের দেশে যখন মেয়েদের কি বিয়ে দেওয়া হয় তখন স্বামী যত বৃত্তশালী হয় না কেন মা কি করে তার মেয়ের সাথে স্মৃতিস্বরূপ কিছু বাটি গডি অথবা প্লেট ইত্যাদি এগুলো দিয়ে থাকে কেন দেখ মা একথা জানে আমার মেয়ে যখন আমার বাড়ি থেকে বাপের বাড়ি থেকে অনেক দূরে চলে যাবে মাঝে মাঝে বাপের বাইর কথা তার অন্তরে পড়ে তাকে ব্যাকগুল করে ফেলবে আর যখন তার অন্তর ব্যাকগুল হয়ে যাবে বাপের বাইয়ের জন্য আর ওই স্মৃতিটাকে যখন সে তার চোখের সামনে নিবে সঙ্গে সঙ্গে তার ব্যথাটি যেন দূরে সরে যাবে ঠিক কিনা বেঠিক এভাবে দেওয়া হয় কিনা বাপের মায়ের স্মৃতির মূল্যায়ন আছে নাই। অনেকে বিদেশ যায় ওই বাড়ির থেকে একটা নিয়ে গেছে এটা খুব মূল্যায়ন করে আমি আমার মুক্তি দেওয়াল সাহেব উনার ভাটি ভাতিজা এ বাটিটাকে ফেলে ভেঙে ফেলছে। ওনার আম্মা নাকি কান্না কাটে শুরু করছেন মুক্তি দেওয়াল সাহাব ওনার আম্মাকে বলছেন আম্মু এ বাটিটা ভেঙেছে আপনি কানতেছেন এ বাটিটার দাম না হলে সর্বুছু বিশ টাকা হবে এখানে কান্নার কি আছে আপনি আমাকে বলুন আমি এক হাজার টাকা আপনি কানছেন কেন বাবা তুমি তো জানো না এটা তো আমার বাডি নয়। বছর আগে আমি আমার বাপের বাড়ি থেকে এসেছি আসার সময় আমার আম্মা এই বাটিটুকু আমাকে দিয়েছে এই জন্য আমার আম্মার স্মৃতি এতদিন আমার হাতে ছিল আমার আম্মার কথা মনে পড়লে বাটি নিয়ে আমি লড়াছাড়া করি তখন আমার দুঃখটা যেন মোছন হয়ে যায় আজকে তো সে আমার মায়ের স্মৃতিটি ভেঙে গেছে এই জন্য আমি ক্যান্তিছি মূলত বাটির জন্য কিন্তু না আমার মায়ের স্মৃতি তো শেষ ভাই আমার আমাদের মন যেন মনে চায় সবসময় বাইদুল্লা পড়ে থাকতে আল্লাহ বিকল্প ব্যবস্থা করেছেন হে বান্দরা বাইদুল্লার জন্য যখন তোমাদের অন্তর বেকুল হয়ে যাবে কিন্তু টাকার অভাবে আসতে পারবে না কোনো সমস্যা নেই তার বিকল্প ব্যবস্থা হচ্ছে তোমার এলাকায় তোমার বাইরের দরবাজাতে আমার এই বাইদুল্লার একটা স্মৃতি আছে ওখানে যাও দুই আঘাত নামাজ পড়ো দেখবে তোমার মনের দুঃখ সব মতন হয়ে যাবে দেখবেন মসজিদের অবস্থার ভিতরের অবস্থা মন অনেক থাকে জান্নাতের ভাদর জান্নাতের স্মৃতি আবার বাইদুল্লাহ আমাদের সৃষ্টির মূল উৎস এটারও একটা অংশই এখানে আছে এসে দেখেন কি মজা লাগবে আজকে ভাইরা সে বাফের ভাইয়ের স্মৃতির সাথে আমরা সম্পর্কটাকে হারিয়ে ফেলছি আজকে মুসলমান নামাজ পড়ে না মুসলমান ইনশাল্লাহ হজ সম্পর্কে আল্লাহ হায়দে পাচিয়ে রাখলে সামনে সবটা বিস্তারিত আলোচনা করব। আপনারা সকলে একটু তাড়াহুড়া করে মসজিদে চলে আসবেন হজ নিয়ে ইনশাল্লাহ সামনে সবটা আলোচনা হবে আজকে শুধু নামাজের কথাই বলছি এ মসজিদ আমাদের বাফের বাড়ির স্মৃতি আছে মসজিদের সাথে যার সম্পর্ক হবে বুঝতে হবে সে বাফের বাড়ির সাথে সম্পর্কীয় সন্তান আর স্মৃতির সাথে যে গাদদারি করে বুঝতে হবে সেই কি কাদ্দার কাদদার মা বাপের বাড়ির সাথে সে কাবদারি যেন করতেছে আমরা নামাজ পড়বো ফাঁস নামাজ পড়বো মর্জি যেহেতু এটা আমাদের বাপার বাড়ির আছে এখানে নুরুল ইসলাম অলিপুরি দামাজ দরকার ধুম তিনি বলেছেন মুসল্লি পাঁচ প্রকার এই কথাটা বলিছে মুসল্লি কয় প্রকার সবাই বলেন কয় প্রকার আমরা তো এক কে আর টুপি আছে কারো না দুই না মানে পাঁচ বই পেলেন না মুসল্লি পাঁচ প্রকার আট মুসল্লি সরে আট কি মুসল্লি আট মুসল্লি আট মুসল্লি মানে যারা শুধুমাত্র সাপ্তাহে একদিন নামাজ পড়ে যারা শুধু কি সাপ্তাহে একদিন নামাজ পড়ে এদের নাম কি মুসল্লি আট আট আট মুসুল্লি আট মুসল্লি আর একটা হচ্ছে খাট মুসল্লি খয়াকার তো খাট মানে যারা শুধু দানাদার নামাজ পড়ে কি পড়ে আর কোন নামাজের দাঁত দাঁড়া না এদেরকে বলা হয় কি খাট মুসুল্লি আট মুসল্লি খাট মুসল্লি আরেকটা আছে বোট মুসল্লি ভোট ভোট বুঝুন না নির্বাচন বুঝুন না আপনারা দেখেন ভোটের সময় আসলে আমাদের দেশের অনেক নেতা আমরা জীবনে পড়ে নাই এখন ভোট আসছে মানুষকে প্রতারিত করার জন্য ধোকা দেওয়ার জন্য মাথায় পটটি বাঁধে হাতে তসমি নাই ঠিক না বেটে ধোকাবাজি করার জন্য এরা ধোকাবাস এটা বোট মুসল্লি ভোটের আগে পঞ্চ হাজার দূরতায় সালাম দেখা দেখা এরপর মসজিদে বেগে রাখা হাতে তসবি ধোকাবাজ কি বাজ ভোটের জন্য মানুষকে বোঝানোর জন্য যে আমি ন্যায় পড়ায়ণ আমি ইনসাপ দাও আমাকে ভোট দাও শান্তিভাবে আট মুসল্লি খাট মুসল্লি বোট মুসল্লি কন আট মুসল্লি ভোট মুসল্লি তবে এ সমস্ত ফটার না বাংলার মানুষ এখন বুঝে বুঝে কি না এখন আর কর্তি মাথায় দিয়ে আর তসবিরে যদি নির্বাচনের জন্য বের হয় বাংলার মানুষ রাত শিবিরে তাকে ফেলে দিবি না খানা একসাথেই সমস্ত দোকানি এখন আজ মানুষ এখন চালাক বয়ে গেছে আট মুসল্লি আর একটা হচ্ছে খোস মুসল্লি খোস শুধু ঈদের নামাজ পড়ে কি নামাজ প্রকার গেছে কন কি বলেন আজ আজ খোষ আর একটা হচ্ছে খাস মুসল্লি এই পাঁচ পঞ্চম নম্বর পকা খাস মুসল্লি কি মুসল্লি যারা শুক্রবারেও পড়ে ঈদের নামাজও পড়ে নির্বাচনের টাইমেও পড়ে এরপরে মানুষ মারা গেলেও পড়ে কেও না মারা গেলেও যারা মসজিদে পড়ে এরা হচ্ছে খাস মুসল্লি আপনারা কি খাস মুসল্লিও দিতে নাকি খাস মুসল্লি হতে ইনশাআল্লাহ রাজি আছেন তো মসজিদ আসেন খাস মুসল্লিয় দেখবেন কত মজা অন্তরে কত শান্তি লাগবে যেহেতু বাফের বাড়ির স্মৃতি আছে এখানে জান্নাতেরও স্মৃতি আছে এখানে আর বাইরেরও স্মৃতি আছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে ফাঁস অক্ত নামাজ সময় মতো জমাতের সাথে এসে পড়ার তোভিক দান করছে দাওয়ানা আনিল্লহামদুল্লাহ রব্লা আলমিন আপনাদেরই কষ্ট দিয়েছি মাফ করবেন যারা সুমদ পড়ে না সেটা সুমত পড়েন